একজন জানতে চেছেন নাম রাখা যাবে কিনা নামের বিষয় তো এখানে প্রশ্ন করার দরকার নাই আমরা বারবার বলি যে এখানে আমাদের সময় হলো একেবারে কম মাত্র এখন নাম আজার আছে আর আট মিনিট তা আপনি অমুক নাম রাখা যাবে কিনা অমুক নাম রাখা যাবে কিনা নামের ব্যাপারে যদি দশটা প্রশ্ন আসে তাহলে তো আর অন্য বিষয়ে আলোচনা করা যাবে না নামটা আপনি যখন রাখবেন তখন আপনার আশেপাশে নামের জন্য তো বড় বিরাট মুক্তি সাহেব বিরাট আলেম দরকার নেই আপনার আশেপাশে মসজিদের দ্বারা ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন এবং এটার জন্য সহিয়াকিদে হইতে হবে বড় কিছু হইতে হবে এরকমও জরুরি না কোন সেরেক আছে কিনা কোনো ধরনের খারাপ কিছু আছে কিনা বাস ওইটা জেনে নামটা রেখে দিবেন এটা আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই জিবাই তারপরে এই ব্যাপারে আলহামদুলিল্লাহ যেই বাইয়েরা বরিশালে বা বিভিন্ন অঞ্চলে আমাদের তফসিরুল কোরআন শোনেন আল্লাপাক তাদের এই শোনাকে আল্লাপাক কবলও মঞ্জুর করে নিন আল্লাপাক কোরআনে কারিমের মাধ্যমে তাদেরকে সহি দিনের হেদায়ত দান করুন তো এখানে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে প্রথম কথা হইল যে অমৃ কাজা বলতে কোনো কিছু কোরআন শুননাতে আছে কিনা দ্বিতীয় বিষয় হলো সওয়ালের সিএম ফালনের ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে দুইটা বিষয় প্রথম বিষয় হলো অমৃত কাজা। অমৃত কাজা বলতে যে জিনিসটি আমাদের দেশে বোঝানো হয় সেটি হলো আমি জীবনে অনেক চলা তাতাই করি নেই নামাজ পড়িনি পাঁচ বছর দশ বছর ২০ বছর তিরিশ বছর নামাজ পড়া যাওয়ার পর থেকে আমি পড়িনি এখন বর্তমানে আমি নামাজ পড়া শুরু করছি এই যে পিছনের জীবনের যে নামাজগুলো পড়ি मरी कमज मान जो वक्त मध्य आदाय कर लटार नाम हलो आदा वक्त चले गलोा তো আপনি একজন মুসলিমের সর্বোচ্চ কোন বিপদে আপদে সমস্যা থাকলে সর্বোচ্চ পাঁচ ওয়াক্ত কাজা হতে পারে এটা সর্বোচ্চ সীমা কারণ চব্বিশ ঘন্টার বেশি একজন মানুষ এমন কোনো ওঝরে থাকবে না যে ওঝরের কারণে তার পাঁচ ওয়াক্তের বেশি কাজা হয়ে যাবে সে যদি বেহস থাকে তাহলে তো তার নামাজে ফরজ নাই সে দশ দিন বেহস থাকুক কোন অসুবিধা তার উপরে এক অক্ত নামাজও ফরজ হয় নাই তারা হইতে পারে আপনি এমনভাবে হয়তো কোনো এক জায়গায় আছেন বিমানে উঠছেন চব্বিশ ঘন্টা ওযু করারও ব্যবস্থা নেই কিছু নাই কিছু আপনি পড়তে পারেন বা এমন কোন আপনি সফরের মধ্যে আছেন যেখানে এরকম সলাত আদায় করার মতো আপনার অবস্থা হয়নি অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ পাঁচ ওাক্ত পর্যন্ত কাজা হওয়ার সম্ভাবনা আছে বাস এই পাঁচ ওাক্ত কাজা হইব আপনি এটা আদায় করে নেবেন যখনই ষষ্ঠ বাক্য আদায় করতে যাবেন আগে পাঁচ ওাক্ত আদায় করবেন তারপরে ষষ্ঠ বাক্য আদায় করবেন ঠিক এক ওাক্ত কাজা হয়েছে পরের ওয়াক্তে গিয়ে আগে আগের ওয়াক্ত আদায় করবেন পরে পরের ওয়াক্ত আদায় করবেন जेमन धरने जोहर नामा मस्जिद जोहर आगे क्या आगे जोहर तर जमत चलते आसर आसर जमाते जोहर चला जोहर इमाम सहेबर आसर एर पर आपनी जोहर शब्दीबे <laughs> तीन एसारे करे शेखबीन बज रही शेखाइम रहा जमात चलते अपनी मागरीब ए नियत करबंधन করে আপনার যখন তিন রে কাত হয়ে যাবে আপনি তারপরে আপনি সালাম ফিরেবেন তিন আপনার তিন রেখাতে হবে কিন্তু চার রেখাতের নামাজ আপনি শরীর হলেন। ঠিক একই ভাবে আপনার ফজরের দুই রাকাত জহরের সাথে আদায় করতে গেছেন জোহরত চারি রেখাত এখানে কি করবেন ওই হবে যেটা আগের কাজা হয়েছে সেটা আগে এইভাবে পাঁচ পর্যন্ত কাজা হবে পাঁচ এর বেশি যদি কাজা হয় তাহলে বুঝতে হবে এটা ওজন না এটা ইচ্ছা করে কাজা হয়েছে তাহলে এর উপরে চলে গেলে আর কাজার দরকার নেই এবার হলো আপনি যেটা করছেন এটা ইমানের কারণে এখন আপনার নবিসাল্লামের যুগে অনেকে ৫০ বছর বয়সে ষাট বছর বয়সে ইসলাম গ্রহণ করছে তারা কি করছে তারা আগের নামাজ পড়ছে কিনা এক অত পড়েনি আপনি যেদিন থেকে চলা শুরু করছেন সেদিন থেকে আপনি আবার নতুন করে ইসলামে আসছেন তবা করেন আল্লাপাক মাফ করে দিবেন কারণ কোন সাহাবিকে নবীলাম বলেন নাই তোমার পুরানা নামাজ গুলো বলেন নাই অর্থাৎ একটা হাদিসও আসা নাই যে হাদিসে নবী সালাম কাউকে দুই বছর তিন বছর পাঁচ বছরের চলা তালে বলছেন আচ্ছা পরবর্তী যুগে আর না মুসলমান মানে নামাজ পড়তে পারে নাও পড়তে পারে না পড়ার সংখ্যায় বেশি কিন্তু তখন ধারণা ছিল না কারো মাথায় একজন মুসলমান আবার নামাজ পড়বে না এটা কেমন মুসলমান থাকে বর্তমানে নামাজ না পড়লে মুসলমান আসেন তো এই দেশে এই সময় আপনার এখন দেখা যাচ্ছে যে পরবর্তী যুগে যখন এরকম বেনামাজি বের হয়েছে এই মাসালা আসতে ধরেন আরো নামে কোন হাদিসের কিতাবে কোন অধ্যায় কোন বাপ কায়ে করেন নাই মানে ইসলামের যতগুলো বিধি আছে প্রত্যেকটা বিধিবিধানের উপরে হয় হাদিসের কিতাবে অথবা ফেকের কিতাবে একটা অধ্যায় থাকে যেমন কিন্তু অমৃত কাজার উপরে কোন হাদিসের কিতাবে কোনো অধ্যায় কোনো ফেকের কিতাবে কোন অধ্যায় নেই অর্থাৎ সমস্ত ফকিদের ব্যাপারে একমত যে আসলে এই জাতীয় কাজা করার কোন বিধানের সুযোগ বিশেষ করে যদি টাকাওয়ালা হয় আপনি দশ বছর নামাজ পড়েন নাই দশ বছরের প্রতিদিনে এত টাকা এক বছরে এত টাকা দশ বছরে এত টাকা বা আপনার পাঁচ লক্ষ টাকা কাপপারা আসতে দিয়ে দেন হ্যাঁ তো এই মানে এখানে যে বিষয়টা হলো এরকম রকম কাজা আদায় করার দরকার নেই এটা আল্লাহর কাছে তবা করতে হবে করতে হবে আর পরবর্তী জীবনে মৃত্যু পর্যন্ত কোনো চলাপ বাদ দিবেন না কাজা করবেন না আর বেশি বেশি নফল সুন্নত এগুলো আদায় করবেন কারণ আল্লাহর সুসম স্পষ্ট করে বলছেন কি আমাদের দিন যখন কারো ফরজ নামাজে গাঁটতি দেখা দিবে তখন আল্লাহ ভাই বলেন উঞ্জুরু হাল্লি আবদি মিন্তাতব্য আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা দেখো আর সবাই যে সিয়াম কথা বলছে সেটা হইল আসলে ফকিদের মধ্যে ব্যাপারে দুইটা মত আছে এক তালা আছে কোন কোনো মতে রমাদানের সিয়াম পূর্ণ না করে সবাই সিয়াম রাখা যাবে না আর কোনও সওয়ালেরা যায় রমাদানের সিয়াম পালন করল অতপর সওয়ালের ছয়টি সিয়াম করল কানা কা সিয়াম সেই জন্য পূর্ণ বছর রোজা রাখলো এখন সালেবিন রাহমাহুল্লাহ মত এজন্য রমজানের যে কটা কাজা থাকবে মা বন্ধের যেটা কাজা থাকবে ওনাদের ফতো হইলো আগে সেগুলো ফিলাপ করতে হবে তারপরে সওয়াল আবার অনেক ফকিরা বলছেন না যেহেতু আমাজ আয়সার দিলি যে তিনি সেই সাহান পর্যন্ত তারা দেরি করতেন তখন গিয়ে তারা আদায় করতেন তাহলে কি তারা সবাই সিএম পালন করতেন না সওয়ালের সাথে তো সওয়ালের সিএম সওয়াল চলে গেলে আর রাখা যাবে না কিন্তু ওই রমাদানের সিএম তো কোনো নির্দিষ্ট সময় নাই। যে কোনো সময় রাখা যায় কিন্তু সাকবিন বাজ উসাইম রাহমুল্লাহ উনারা বলছেন যে না আম্মা জানের যে হাদিস মানে ওই সিয়াম পালন করা পর্যন্ত মাঝখানে এটা হলো ওনাদের মতামত সুতরাং বিষয়টা নিয়ে একতলাফ আছে সুতরাং একতালাফের মধ্যে আমরা বলতে পারি দুইটাই সহি যারা ওই এস্তেহাতকে সহি মনে করেন আমরা মনে করবো ওইটাও সহি কাজা পরে রাখবেন আর সওয়ালটা রেখে ফেলবেন অথবা এখানে অধিক যুক্তিযুক্ত মনে হয় আসলে মানে কে কখন মারা যান দুনিয়া থেকে চলে যান তার তো ঠিক নেই সবালে রোজার ব্যাপারে তো তার জবাবদেহিতা নাই কিন্তু ওই যে পড়াশোনাটা রয়ে গেছে এই ব্যাপারে তো তার জবাবদিহিতা আছে যেন আগে সেগুলোই পূরণ করাটা জরুরি তখন আমি জোহর পটবো আগে জোহর জোহর শেষ হবে তারপরে আসর মাগড়ি না প্রথম কথা হলো নবীর সাপা পাবে না তো তার হাতে না তো সে সাপা হাতের জিনিস হাতে নিল কিভাবে সে গুণাগার কিন্তু তার निरथक कसम एटार्जारापारा दीते कारण साफात के पा ना पागल तो हाथ आल्ला हाथ आल्ला ठीक करबें कार्य साफात करबानी